কুতাইবাহ রহমতুল্লাহী আয়ুষার অদিলাহত আল্লাহতে বর্ণিত তিনি বলেন নাবিসাল্লাহসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তার পরিবারের লোকেরা এক নাগারে তিন দিন তিন রাত গমের রুটি পেট ভরে খাননি